আরেক নাম হাদিস কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাপা কোরআনকে হাদিস বলছেন হাদিস। আমি এই হাদিসু এরকম কোন মুসলমান যদি কয়ে আমি খবর তার আমি কোরআন মানি না কি মুসলমান কেউ যদি কে আমি সুন্না মানি না সে মুসলমান না তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সন্ন্যার অনুসারী সুতরাং প্রত্যেক মুসলমানের আহলে হাদিস কোন দল ফেরকা গোষ্ঠীর নাম না এটা হলো যে এক সময়ে অনুসরণ বাদ দিয়ে কেয়াসের অনুসরণ রায়ের অনুসরণ বিভিন্ন ফিলসফির দর্শনের অনুসরণ এইরকম যুক্তির অনুসরণ বিভিন্ন অনুসরণের দিকে মানুষ চলে যাচ্ছিল তখন ওলামায় কেরাম যারা কোরআন এবং এই আহলাদবা যায় তারা এখানে দল বোঝানোর জন্য আহলুল হাদিস ব্যবহার করেন নাই তারা বুঝিয়েছেন কোরআন এবং সন্ন্যার অনুসারী আহলুল হাদিস বলতে কোরআন এবং সন্নার অনুসারীকে। বোঝানো হয় তো প্রত্যেক মুসলিমের আরেক নাম আহলুল সন্নাম জামাতের আরেক নাম আহলুল হাজ